الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم دسليما كثيرا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم لو كان فيه ما آلهة إلا الله لافسدتا فسبحان الله رب العرش عما يصفون هذا هو الدرس الخامس وعنوان هذا الدرس الإيمان بألوهية الله تعالى شمانتو بانغلاوش بحيرة اسكام دير धाराकिक आलोचनार पंचम आलोचना आज के आलोचनार विषय तुह संक्षिप्त व्याख्या संश्लिष्ट विषय तुले धरा सम्मानित भैया तुलूहिया एलाह थे एलाहर अर्थ हम महलो अथवा माहबूत लोह अथवा महबूत अर्थात जर प्रति पूर्ण भलोबासा भय आशा रेखे शुभम समबदत करना है माबू सम्मानित उभरा सुप्रिय बन महाविश्बा पवार उपयुक्त सत्ता একমাত্র আল্লাহ এটি হচ্ছে তৌহিদুল মূল কথা বা সার কথা এ উপযুক্ত সত্তা আল্লাহ ব্যতিত এ মহাবিশ কেউ নেই তিনি হচ্ছেন এবাদতার উপযুক্ত একমাত্র সত্তা রবুল আল বলছেন আম্মা আলিহাত সুরতুল আিয়া এর বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ভেতরে আল্লাহ ব্যতীত আর কোনো লাফা তাহলে আসমান এবং জমিন সব ধ্বংস হয়ে যেত চৌচির হয়ে যেত কিন্তু মহাবিশ্বে তথা আসমান এবং জমিনের মাঝে ربش پی مہان تعالی جنی ارسر مالکن গুণকীর্তন অথবা তারা যেই বর্ণনা দিয়ে থাকে আল্লাহর ব্যাপারে সে সকল থেকে অর্থাৎ সে সকল বা অংশীদারিত্ব বংশ বর্ণনা থেকে অব্বুল আলমিন পবিত্র সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আল্লাহ তালা যে একমাত্র মালিক এবং এবাদতার উপযুক্ত একমাত্র মহাবুদ একমাত্র সত্তা এই ক্ষেত্রে মানুষ মূলত শিরিক বা অংশীদার সাব্যস্ত করে দেয় কখন থেকে সে বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার एक पर्या विशेषकर प्राथमिक जुगे नोह आलिस्लम अथवा तर समसाम जुगे एकदम साल बाद अथवा आल्ला इंतिकाले तरफ शयतान प्रथम मानुष्ठ मजे विभ्रांत सराते शुरू करते थे लोकगुल लोकगुलो मूलत अत्यंत भलोक छें ता मूलत नैक्टर मोत्ति अतए तुम्हारा তোমরা কি করো তাদের মূর্তি বানিয়ে নাও তাদের মূর্তি বানালে কি হবে ওদেরকে দেখে দেখে আল্লাহর কথা স্মরণ হবে এরপরে তোমরা আল্লাহ করবে তখন লোকেরা শৈতানের এই চক্রান্তে এই অসুবিধে হারিয়ে যায় নিজেদের ইমানি শক্তি দুর্বল হতে থাকে এবং তাই করতে থাকে অর্থাৎ তারা কিছু মূর্তি স্থাপন করে সেই মূর্তিগুলো ছিল মূলত অনেককার কিছু সরলহীন বা ভালো লোকদের যাদের ব্যাপারে করাননকারী আল্লাহ তালা উল্লেখ করেছেন তাদের নাম ছিল মূলত দেখে দেখে আল্লা রে বাধা শুরু করে দেয় এরপরে কি হয় কিছুদিন যাওয়ার পরে শয়তান আবার নতুন করে আসা আসা শুরু করে নতুন করে এসে লোকদের কাছে বলতে থাকে লোকদের কাছে বলতে থাকে যে তোমরা যাদেরকে দেখে আল্লাহকে এবাদত করো মূলত এরাই মূলত তোমাদের মহাবোধ এরাই মূলত পাওয়ার তোমাদের আসল মালিক সুতরাং মহাবিশ্বে সিরিক শুরু হয় আল্লাহ তাল এবাদতে অংশীদার সাব্যস্ত শুরু হয়ে যায় আর অত্যন্ত দুঃখজনক এবং আফসোসের বিষয় হচ্ছে যে আজও পর্যন্ত এ ধরনের আকিদা বিশ্বাস নিয়ে দুনিয়ার এক মুসলমানেরা এক শ্রেণীর মুসলমানেরা সিরিক এবং এই কুফরের মাঝে অংশীদারের মাঝে ডুবে আছে এজন্য সম্মানিত আল্লাহ অংশীদার সাব্যস্ত করে বসে তার ব্যক্তি ইসলামের গন্ডি থেকে বেরিয়ে যাবে সে আর থাকবে না সে কাফের হয়ে যাবে কোন ব্যক্তি কোনো কোন নবীর আসল এবাদত পাওয়ার উপযুক্ত নন এবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র সত্তা হয়েছে আল্লাহ তালা बार -बार रसुल, रसुल -बार, आज के दुनिया देखी एक्शन लोकर नाम शुद्म मुसलमान अथवा मुसलमान घर जन्म नहीं देखा जाए क्षेत्र एम भाव बाड़ाबाड़ी शुरू कर दिए বিশেষ করে রাসুদ সাল আলী সাল্লামকে নিয়ে যে সকল এবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহ জন্য খাস বা নির্দিষ্ট সেগুলো রাসু সাল্লা আলী সাল্লামের জন্য তারা করে থাকে তো সেই বিষয়গুলো আমরা কি কি ব্যাপারে তারা শিরি করে বসে সেটা পরবর্তী আলোচনা আসবে কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে যে রাসুদাল আলী সাল্লাম অথবা কোন অথবা অন্য কোন নবী কিংবা কোন ফেরিস্তা এবাদতুক্ত সত্তা কেউ নন শুধুমাত্র আল্লাহ আমাকে নিয়ে বাড়াবারি করবে না পুত্র ঈসাকে নিয়ে বরং তোমরা এটাই জানো এটাই জেনে রাখো আমি হচ্ছি আল্লাহ বান্দা এবং রসুল সুতরাং রসদ সাল্লাহ আলী আশঙ্কা করেছিলেন এবং যে আশঙ্কার থেকে তিনি সতর্ক করেছিলেন সেই বাস্তবায়িত হচ্ছে যে রসদালামকে নিয়ে এমন ভাবে বাড়াবাড়ি শুরু করে লোকেরা তার কাছে অনেক কিছু চাওয়া শুরু করে দেয় যেগুলো একমাত্র আল্লাহ তালের জন্য যেই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তালা অন্য কাউকে দেওয়া হয়নি সেই বিষয়গুলো অথবা সেই চাওয়া পাওয়া রসদ আলী কাছে চাওয়া শুরু করে দেয় লোকেরা আপনারা দেখবেন অনেক সময় আহ লোকেরা কি করে শুধু রাসুল নন বরং বিভিন্ন আল তা যখন তুমি কোনো কিছু চাইবে তখন আল্লাহ তালা কাছে চাইবে আবার আবার যখন কোন কিছুর সাহায্য প্রয়োজন হয় তখন তোমরা আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করবে অথব সাহায্য চাওয়া কিংবা আবেদন করা যেগুলো অংশীদার সাব্যস্ত করে বসে আল্লাহ বলছেন لقد كفر الذين قالوا ترى كافر হয়েছে যারা বলছে যে ইন্আল্লাহু ওয়াল মাসিহ ইবনু মারইয়াম নিছে আল্লাহ তাআলা তিনি আছেন মারিয়ামের পুত্র ঈসা হয় আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ এই ধরনের বিশ্বাস আসলে মুসলমানদের মধ্যেও রয়েছে এমন কি আমরা জানি আমাদের দেশে কিছু লোকজন আছে করে রাসূল এবং আল্লাহ কোনো পার্থক্য নাই দুইজন কথা এই ধরনের কথা বললে কোনো ব্যক্তি মুসলমান হয়ে যায় প্রিয় সুপ্রিয় বন্ধুগণ যা কিছু আসে সব কেবলের জন্য যেমন দোয়া করা দোয়াটা একটা আবাদাত আল্লাহ আল্লাহ রাম বলছেন বলছেন দোয়াটা হচ্ছে এবাদতের মগজ বা এবাদাতের মূল সুতরাং দোয়াটা যেহেতু একটি এবাদাত আমি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন অর্থাৎ আল্লাহ তালা সুতরাং অসুস্থ হলে আল্লাহ তালা কাছে বলতে হবে ডাক্তারই চিকিৎসা নিতে অসুবিধা নেই কিন্তু ভালো করতে পারে না ডাক্তার সে চিকিৎসা করবে ভালো করবে না আল্লাহ তালা এই বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাস রাখতে হবে যাই হোক আসুন আমরা ক্ষেত্রে সঠিক যে কথাগুলো জানার চেষ্টা করি মানার চেষ্টা করি এবং এবার ক্ষেত্রে কোন অংশীদার সাব্যস্ত না করে আল্লাহ তাহা আমাদেরকে সেই তৌফিদান করুন আমিন ওফিকা ওয়াল্মিহাম